रमदान सीजी सीज अहमदिबिल्लम तस्लिम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 নিশ্চয়ই আমি আপনার জন্য এমন একটা করে দিয়েছি যা আলফাত আইন জালুতের যুদ্ধসহ আরো অনেক ঐতিহাসিক ঘটনা রমাদানেই সংঘটিত হয় মোহাম্মদ সাল্লাসাল্লাম ও সাহাবা পরবর্তী যুগে ইসলামের ইতিহাসে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিজয় এই মাসেই অর্জিত হয় কিন্তু দুঃখের বিষয়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 উসমান ইবেন আহান রাদ স্পেন তৎকালীন আন্দালুস বিজয় ব্যক্তি কনস্ট্যান্টন বিজয়ের মর্যাদা ও মহাপুরস্কারের ভাগিদার প্রশ্ন হতে পারে তিনি কথা কেন বললেন কারণ স্পেনই ছিল কনস্টান্টাইন প্রবেশের একমাত্র পথ যখন মুসলমানেরা মরক্ক হয়ে উত্তর আফ্রিকা পৌঁছে মুসাইবেন নুসাই ছিলেন সেখানকার তৎকালীন রাষ্ট্রপ্রধান তিনি উমর ইবনুল খতাবের শাসন আমলে জন্মগ্রহণ করেন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 তার অধীনে ব্যাপক সংখ্যক্রোসেডারদের মোকাবেলা করার মতো পর্যাপ্ত সেনাবাহিনী ছিল না অধিকন্তু আন্দালুসের বিস্তীর্ণ ভৌগোলিক বিষয়ে পরেও তিনি তার সিদ্ধান্ত হতে পিছপা হননি বরং যাবতীয় প্রতিবন্ধকতা তাকে আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে এক পর্যায়ে তিনি জাহাজ শুরু করেন এই জাহাজ তৈরির কৌশল তিনি মিয়া ইবেন আবিআল্লাহ আনহুর প্রতিবেশী থাকার সময় তার কাছ থেকে শিখেছিলেন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 কিন্তু শিক্ষা ছাড়াও অনেককেই আবেগ তারিত করা সম্ভব যেটা তিনি করতেও পারতেন নুর উদ্দিনের জীবনী পর্যালোচনা করলে দেখা যাবে তারা মানুষতে তৈরি করেছেন শিক্ষা ও হালাকার মাধ্যমে সালাহ উদ্দিন একদিন হঠাৎ ঘুম থেকে জেগে উঠেই সেনাবাহিনী নিয়ে কোসিদারদের বিরুদ্ধে যুদ্ধে যাননি দীর্ঘ সময় ধরে তিনি সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন তাদেরকে ধর্ম কর্ম তযবিদ উসুল ইত্যাদি শিক্ষাদানের মাধ্যমে নুসাইর।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 দীর্ঘ একশো বছর ধরে আলজেরিয়া শাসনের সময় ফ্রান্স ইসলাম ধর্মকে সেখান থেকে মিটিয়ে দেবার জন্য সব ধরনের চেষ্টা করে কিন্তু তাদের এই অপচেষ্টা এমন হিতে বিপরীত ফল বয়ে আনে যে দখলদারী পূর্বে যে কোনো যুগের তুলনায় সেই সময়ে এমনকি পরবর্তীকালীন সময়েও সেখানকার মুসলিমরা ইসলামের প্রতি আরো বেশি অনুরাগী হয় মুসাইবেন নুসাইরের কাঠামগত পাঠ্যক্রমের মাধ্যমে আকিদা তাওহেদ ফিখ ইত্যাদি বিষয়ে বর্বরদেরকে ইসলামের শিক্ষা দিয়েছিলেন জ্বালাময়ুত বা দিয়ে জনসাধারণের আবেগকে আন্দোলিত করার মাধ্যমে জিহাদের জন্য উৎসাহিত করা মুসাইবেনের জন্য কঠিন কিছু ছিল না আর এই কাজে তিনি হয়তো সফলতাও পেতেন কিন্তু তাতে চূড়ান্ত ফলাফল কেমন হতো তিনি উপলব্ধি করেছিলেন যে কেবল মাত্র খুতবার মাধ্যমে সাময়িক একটা জনগণকে উৎসাহিত করা গেল সময়ের সাথে সাথে সেটা আবেগে ভাটা পড়বে এক সময় আবেগ হারিয়ে যাবে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অবশ্যই তার সাথে কাঠামোগত জ্ঞান জরুরি মাত্র পাঁচ বছর আগেও যে বর্বর জাতি ইসলামের বিরুদ্ধে লড়ত মুসাদিনের মেহনতে তারাই এখন ইসলামের সৈনিক যারা জীবন বাজি রেখে ইসলামের ইতিহাসের অন্যতম তাৎপর্যময় বিজয় অর্জনে সদা প্রস্তুত মুসাইদনে নুসাইদ তারিক বিন জিয়াদ নামে একজন বীর মুজাহিদকে সেনাপতি হিসেবে বেছে নেন এই মহান মুজাহিদ হিজরতের একশো বছর পর ইন্তেকাল করেন তারেক বিনারবর আমার সত্ত্বেও উপর প্রাধান্য দেন কারণ আরব অনারব তার কাছে ইত্যাদি বিভক্তির উর্ধে ছিলেন তিনি লাহা ইন্লাহ মুহম্মদ রসুল বিশ্বাসী তাওবাদী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 অজ্ঞরা যদি আল্লাহ প্রদত্ত হুকুম ও ন্যায় বিচারের মাপকাঠি জানত ও বুঝত তবে তারাই প্রথমে ইসলামের ছায়াতলে একত্রিত হত আপনারা জেনে অবাক হবেন যে আন্দালুস বিজয়ের আট শত বছর পরে যখন মুসলিম শাসনে প্রতন হল তখনও মুসলমানেরা ইহুদিদের সাথে কতটা ঋদ্ধতাপূর্ণ ব্যবহার করেছে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 তোমরাই সর্বোত্তম উম্মত মানব জাতির জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে সুরা আলে ইমরান আয় একশো মুসলিম মুসলিম শাসনামলে তারা কখনোই কাউকে জোরপূর্বক কালিমা পড়তে বাধ্য করত না আর কেনই ই বাধ্য করবে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 হিজরতএের বিরানব্বই বছর পরেও বহু যুদ্ধ চলমান ছিল তিরানব্বই ও চুরানব্বই তম বছরের সংঘটিত রমাদান মাসেই সংঘট হয় সে সময় খলিফা আল ওয়ালিদ ইচ্ছায় থাকার কারণে এক পর্যায়ে সহকারী খলিফা সুলাইমান ইবন আব্দুল মালিক তারিক ইবনে জিয়াদ ও মোসাই ইবনে নুসাইরকে যুদ্ধযাত্রা স্থগিত করার আদেশ দেন কারণ খলিফার উদ্দেশ্য ছিল যে তারিক বিন জিয়াদ এবং মৌসাই ইবিন নুসাইর বিজয় তার মৃত্যুর পর হলে এই বিজয়ের সাথে তার নাম জুড়ে যাবে কিন্তু তারেক এবং মুসা সে আদেশ অমান্য করে তাদের সাথে বিজয় যাত্রা অব্যাহত রাখেন পরবর্তীতে সুলাইমান খলিফা হন তিনি তাদের সাথে আচরণ করেন অনেকেই বলেন কিছু কাল পরেই সাথে খলিফার মীমাংসা হয় এবং খলিফা তাকে হজেও নিয়ে যান কিন্তু তারেক ইবিন জিয়াদ এই বিজয়ের পরে নিভৃতে জীবনযাপন করতে থাকেন তারেক দামাজ কাছে ফিরে আসেন এবং সম্পূর্ণ নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন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 উনিশশো সালে এক হাজারতম মৃত্যুবার্ষিকীতে অমুসলিমরা তার আমলে অর্জিত উন্নয়নের কথা স্মরণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের অনেক মুসলিমই জানে না কেছিলেন এই মহান বীর দুঃখজনক যে আমরা মুসলিম গৌরবোজ্জ্বল অতীতের কথা ভুলে গিয়েছি আর অতি ভুলে যাবার কারণেই পরাজিত আর আত্মসমর্পণের নিচু মানসিকতা সম্পন্ন কাপুরুষ মুসলিম জাতির উত্থান হয়েছে কুর্্তবাতে অর্ধ মিলিয়ন পুস্তক সম্বলিত একটি লাইব্রেরি ছিল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 সমৃদ্ধশালী অপর গৃহদাকার লাইব্রেরিটি ছিল দার আল হিকমা নামে আল কাহেরা যা আজকাল কায়রো বলে পরিচিত সেখানে এই তিনটি ছিল সে সময়ে সবচেয়ে বড় লাইব্রেরি এর মধ্যে দার আল হিকমা ইতিহাসের সাথেই হারিয়ে যায় পরবর্তী সময়ে প্রোসেডাররা আন্দালুসে প্রবেশ করে যে কাজটি প্রথমে করে তা হল গ্রন্থাগার সমূহের সকল বই পড়ানো আন্দালুস দখলের পর ইসলাম বিদ্বেষী একজন বিশপের নেতৃত্বে কর্ত পার এক গণচত্তরে আশি হাজার বই পড়ানো হয় এরপর হিজড়ি ছয়শ ছেচল্লিশ সালে তারা মুসলিমদের জন্য সকল বইও পড়িয়ে দেয় তাদের ধারণা ছিল যে মুসলিমদের বইগুলো পড়িয়ে দিলেই তাদের শিক্ষা দীক্ষা বিশেষভাবে সেরিয়া জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক ইসলামিক শিক্ষা থেকে দূরে রাখা যাবে কিন্তু তারা মুসলিম উম্মার ব্যাপারে আসলে খুব কমই জানত দিন ইসলাম তো শুধু কাগজ আর কানির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আমাদের দিন সবসময় আমাদের অন্তরে জীবিত ছিল আছে এবং থাকবে সময়ের সাথে সাথে মুসলিমদের সার্বিক অবক্ষয় ঘটতে থাকে তারা আল্লাহ নির্দেশিত পথ থেকে দূরে সরে যেতে থাকে যে মুসলমানেরা এক সময় হাদিস করান মুখস্থ আর জ্ঞানের চর্চা ও প্রতিযোগিতা করত তারা আজ নারী কেন্দ্রিক প্রতিযোগিতায় লিখত মসজিদ ও হালাকাগুলোর পরিবর্তে ক্লাব পাঠশালাগুলো মুখরিত হতে থাকে এভাবে এক প্রজন্মের সৃষ্টি হয় যাদের মধ্যে তাওহ আল ওয়ালাওয়াল বারাস ফিকাহ জ্ঞান ভিত্তিক ইসলামের চর্চার অভাব উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয়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 স্পেনের সর্বশেষ মুসলিম রাজা ছিল আবু আবদুল্লাহ আস্তাকির একবার মালাকা অঞ্চলে খ্রিস্টেডারদের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করার জন্য একদল মুসলিম সৈন্য এগিয়ে যাচ্ছিল এ অবস্থায় আবু আব্দুল্লাহ আসাকির তাদের পথ রোধ করে দেয় যার পরশ্রুতিতে সেখানকার মুসলিম বাহিনী পরাজয় বরণ করে এবং ক্রুসেডাররা একটি মসজিদকে চার্চে পরিবর্তন করে ফেলে খ্রিস্টেডারদের এই বিজয়ে আবু আবদুল্লাহ আস্তাকির তাদেরকে অভিনন্দন বার্তা প্রেরণ করে প্রকৃতপক্ষে সে খুশিদারদের আস্থা ভাজন হতে চেয়েছিল যেন তার ক্ষমতা পাকাপোক্ত হয় এভাবেই লোভের মাধ্যমে মানুষের অন্তর ব্যাধিগ্রস্ত হয় আল্লাহ বলেন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 যতদিন তাদের স্বার্থ ছিল ততদিন ক্রোসেডাররা তার প্রতি উদার ছিল কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে উপযুক্ত সময়ে তাকে হটিয়ে তারা পূর্ণাঙ্গ ক্ষমতা দখল করে আবু আবদুল্লা সাকির স্পেনের সর্বশেষ রাজা হিসাবে তার অধীনে থাকা শেষ দুর্গ গর্ণতা বা গ্র্যানেডা ক্রোসেডারদের কাছে ছেড়ে দেয় সবকিছু হারিয়ে সে যখন কাঁদতে তার মায়ের কাছে গেল তার মা সেই বিখ্যাত উপতৃতি করেন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 তার কবিতায় আরও জীবন্ত হয়ে ফুটে উঠেছে ক্রুসেডারদের নির্বিচারে মুসলিম হত্যাকাণ্ড মুসলিম উম্মার বিশ্বাসঘাতকতা পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত সুন্দরী জবিতদের ধর্ষিত হওয়ার কোরুণ কাহিনী ইত্যাদি আর কবিতার শেষ চরণে তিনি লেখেন যদি কোন অন্তরে ন্যূনতম ইসলাম বা বিশ্বাসও থেকে থাকে তবে তা এসব দেখে কান্নায় বিগলিত হবে আল্লাহ রজ্জু শক্ত করে আকড়ে ধরার কারণে হিজরতের 92 তম বছরে রমাদানে যে বিজয় অর্জিত হয়েছিল সেই রজ্জু ছেড়ে দেবার কারণেই আরেক রমাদানে মুসলিমরা পরাজিত হয়। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনডার্স মিডিয়া এর উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.raingersmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com dotfacebook dot com raindropsmedia also of youtube channel www.youtube.com dot youtube dot org two